السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وعلاه أما بعد وأن أبي سعيد الخضي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا شك أحدكم في صلاته فلم يدرك صلى أثلاثا أم أربعة فليطرح الشك وليبني على مستيقا ثم يسجد سجدتين قبل أن يسلم فإن كان صلى خمسا شفعنا له صلاته وإن كان صلى تماما كانت ترغيما للشيطان رواه مسلم بشتريبان لار نيوميتو درس حديث اپنا دير فيديو نشتان نيوميتو اما دير چلتسي اي সহসেজদা সালাতে যদি ভুল হয়ে যায় কম হয়ে যায় বেশি হয়ে যায় সন্ধ হয়ে যায় অনিচ্ছাকৃত তাহলে কি করব কিভাবে সেজদা দিব কখন দিবো এই আলোচনা আমাদের চলতে ছিল। গত পর্বে এ বিষয়ে বেশ কিছু আমরা আলোচনা করেছি আজ বাকি অংশ বাকি পর্বে আমরা পূরণ করার চেষ্টা করব। এ সময়টুকু আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন এবং সেগুলিকে বুঝে আমরা আমল করার চেষ্টা পাবো তিনি বলেন সে যদি এটা ধারণা করতে না পারে সে না জানে তার তিন হয়েছে না চার হয়েছে দুই হয়েছে না এক হয়েছে মানে কম বেশির একটা ডাউট হয়ে যাচ্ছে তাহলে কি করবে সে দূর করে ফেলবেন যদি এমনটা আপনার হয় এটাকে বলে আপনার ধারণায় একটাকে প্রাধান্য দিচ্ছে তিন বা চার দুই বা গ্রহণ করে একটাই এরপরে শেষ হয়ে যাবে আপনার সুম্মা সাজাতে আহ পড়বেন পড়বেন দোয়া মাসুরা ইত্যাদি পড়বেন আপনার পরিজনে দোয়া করবেন এরপরে সালামের পূর্বে দুইটা সাহু সজদা দিয়ে দিবেন। তাহলে আমরা বুঝলাম সন্দেহ যদি হয় এখানে যদি যদি একই করতে পারা যায় যে একটা কমটা অথবা বেশিটা তাহলে এই সময় দুইটা সৌশেষ হবে সালামের পূর্বে এরপরে সালাম ফিরাই দেবে সাল্লাহ খামসান এখানে ভয় ছিল তিন না চার যদি চারের জায়গায় যদি পাঁচ হয়ে থাকে সফা আনা আল্লাহ সালাহ তাহলে পাঁচ যদি চারের জায়গায় পাঁচ চার সালের জায়গায় এখন সোশেষ দিয়ে দিল তাহলে তার যদি পাঁচ হয়ে থাকে তার আগে তাহলে কি হবে এই সহ সেজ একটা রাকাত গণনা করে তাহলে তার জোড়া হয়ে যাবে সত্যি চার পড়ে থাকে মাল্লিশ শৈতান তাহলে এই দুইটা শেষ দা শৈতানের জন্য তাকে লাঞ্ছিত করা হবে তাকে ঘৃণিত করা হবে কারণ শৈতানই তুই নামাজে ভুল করিয়ে দেয় এই জন্য এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যদি সহ সেজ আমরা এখানে এক নম্বরে আমার ওয়াজিব ছুটে গেলে পূর্ণ হবে দুই নম্বরে শয়তানের জন্য এটা একটা কি হবে তাকে লাঞ্ছনা এবং তাকে ঘৃণা তাকে করার একটা কাজ হবে কারণ মানুষ যখন বদি আদম সেজদা করে ইবলি শৈতান দূরে সরে গিয়ে সে আফসুস করে আর কাঁদে বলে আহা আদম সন্তান সেজদা করে আল্লাহ না সান্নিধ্য নৈকট্য আল্লাহ নির্দেশ পালন করলো আর আমি সেজদা না করে আল্লাহ রহমদ থেকে বঞ্চিত হয়ে গেলাম এইভাবে তার থেকে বর্ণিত তিনি বলেন রসুলাম সালাত আদাই করে সালাম ফিরাই দিলেন তখন তাকে বলা হলো ইয়াহুল্লাহ আহাদা হাফিস সালাতে কি কোন পরিবর্তন ঘটেছে নতুন কিছু হয়েছে কেন কি হয়েছে কারণ আল্লাহ নবী আল্লাহাম তার ঠিক করেছেন তাই বললেন যে কেন কি হয়েছে। আপনি তো এইভাবেই ভাবে সালাত করেছেন আল্লাহ নবী আলহিস্লাম তার পাঁ দুটি বিছিয়ে দিয়ে তিনি কেবলামুখী হয়ে গেলেন। সাজদা তেমন এরপরে তিনি দুইটি সহ করলেন তুমা সাল্লাম এরপরে তিনি সালাম ফিরালেন কমবে নিশ্চয় সালাতের মধ্যে যদি কোন নতুন পরিবর্তন ঘটতো সংযোজন বিয়োজন হতো আল্লাহর পক্ষ থেকে নিয়মের কোনো পরিবর্তন ঘটতো তাহলে তো আমি তোমাদেরকে সে ব্যাপারে খবর দিয়ে দিতাম ওলা ইন্নামা আনা বাসারোম আমি তো তোমাদের মতো একজন মানুষ ভ্রান্তি আমারও হয় তোমাদের যেমন হয় তোমার যেরকম খানাপিনা তোমাদের স্ত্রী পরিবার প্রয়োজন তোমাদের সমস্যা হয় দুঃখ হয় কষ্ট হয় এই ধরনের মানবীয় গুনে আমি গুণান্বিত আমি একজন মানুষ বরং কোরআনেও আল্লা তার হাবিবকে তার খালিলকে তারা সুরকে বলতো কুল ইন্নামা আনা বাসারোমিস লোক সুরা কাহাফের একশো দশ নম্বর আয়তে আল্লা তার হাবিবকে বলতে বলছেন বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ কিন্তু আমার কাছে ওয়াহিয়া তিনি মানুষ মানবীয় গুণে গুণান্বিত কিন্তু তিনি লৌহ মানব তিনি মহামানব তিনি তার কাছে ওহিয়াস কিছু যে গুণ রয়েছে এগুলিতে তিনি মানুষের সঙ্গে শরীর তবে মহামানব মানবীয় সেই গুণে কেউ তার সমকক্ষ হতে পারবে না এটা আমাদের অবশ্যই সবার জানা আল্লাহ নবী আলাম বললেন আমি তোমাদের মতো একজন মানুষ আর তোমাদের কেউ যদি নামাজে কোনো সন্দেহ করে ফালে তাহার রাজস্ব সে সত্যটা মানে কোনটা ঠিক এটাকে নেওয়ার চেষ্টা করবে ফলে ইতিম্মা আলে এবং সে তার উপরে তিন না দুই তো তিন না দুই যেটা একই হবে সেটা করে নেবে এবং তারপরে একই করে তিনি বাকি সরাত পূর্ণ করবেন সুম্মা ইউসাল কি করবে সালাম ফিরাই দিবে সুম্মা এরপরে শেষদা দিবে এখানে দেখতেছি আমরা যে একই এখানে করা হচ্ছে কি যে একই করা একই করা অর্থ যে কমটাকে নিয়ে নিয়ে কমটা করে নেবে যদি সন্দেহ থাকে যদি এক করতে পারে কোনো একটা তাহলে সোহ সেজদা সালামের আগে আর যদি একই না করতে পারে তাহলে তাহারি করে কমটা ধরে নিয়ে তার উপরে বাকিটা পূর্ণ করে সালাম ফিরাই দিয়ে সহসেজ করবে মুসলিম শরীফে বর্ণ এসেছে আল্লাহ নবী আসাল্লাম কথা বলার পরে সালাম ফেরার পরে সহসেজ করেছিলেন তাহলে যদি বেশি হয় সালাতে সালামের পরে সহসেজ যদি কম হয় তাহলে সালামের আগে সহসেজ সন্দেহ যদি হয় আর এই সন্দেহ যদি একইন করতে পারে একই যদি করে নিতে পারে জানে গালেম যদি হয়ে যায় তাহলে সালামের পূর্বে আর যদি এমন হয় তাহারি করে এবং সেই তাহারিতে কোনো একটাকে ধরে নিয়ে তারপরে বাকিটা পূর্ণ করে তাহলে সালাম ফিরার পরে সৌহদা হবে আগে আমরা বলেছি সৌহদা সালামের আগে অথবা পরে কোনো একটা করলে সালাত হে যাবে অনিচ্ছাকৃত ভুল হলে ইচ্ছাকৃত ভুল করলে সেটা তো হবেই না আমরা পূর্বে আপনার কাছে বলে এসেছি তিনটা কারণে সহসেজা করতে হয় বেশি হয়ে গেছে চারের জায়গায় পাঁচ করে ফেলছেন তিনের জায়গায় চার দুইয়ের জায়গায় তিন অথবা সালাতে কম হয়ে গেছে অথবা সন্দেহ হচ্ছে তিন না চার এই তিনটা কারণে সহসেজ দা দিতে হবে বা সহ মানে ভুল নামাজে ইচ্ছা করে কেউ ভুল করলে নামাজ বাতিল হয়ে যাবে তবে অনিচ্ছাকৃত যদি ভুল হয়ে যায় তাহলে ফরজের ক্ষেত্রে পূর্ণ করে সহসেজদা অজবের ক্ষেত্রে সহসেজদা হলে পূর্ণ হয়ে যাবে সুনদ ম মুস্তাহাবের জন্যে সোহসদার প্রয়োজন নেই সোহ সালাম ফিরানোর আগে দুইটা সহসেজদা অথবা সালাম ফিরানোর পরে দুইটা সোহ যদি সলাতে কম হয়ে যায় তাহলে সহসেজদা হবে সালাম ফিরোর আগে আর যদি সলাতে কোনো কিছু বেশি করে ফেলে তাহলে সালাম ফিরানোর পরে হবে সহসেজদা আর যদি ভুলে যায় সন্দেহ হয় আর এই অবস্থায় যদি সে একই করতে পারে তাহলে হবে सोस एजदा सालाम आगे और जदि एक ना मानो कमटा धरे नहीं बीता पूर्ण एक ना करते सन्धेर मध्य था कम टे बीपूर्ण सौ सेजदा सालाम पर मोट कथा मोड़ रखते हुए सालाम आगे व परे को दिए दें हो जाए तब जरा इमाम हबें रसुल्लाम समय कौन भूलर क्षेत्र आगे और पर कर जिने उचित ईमाम साहेब তিনি জানেন না কীভাবে সহসেজদা করতে হয় কখন আগে কখন পরে এটা তো কখনোই কি কাম্য নয় কিন্তু সাধারণ মানুষ এত বিস্তারিত হয়তো জানার সুযোগ হয় নাই তাদের ব্যাপারটা আমরা ভিন্ন এই জন্যে ওলামা একরাম বলেছেন সৌসেজদা আগে বা পরে যেটাই করবে হয়ে যাবে সালাম সৌস্যাজদার নিয়মও আমরা আলোচনা করে এসেছি হাদিসের আলোকে যে সালাম ফিরানোর আগে দুইটা সৌস্যাজদা দিয়ে এরপরে ডানে বামে সালাম ফিরাই দেবে অথবা দুই দিকে সালাম ফিরাই দিয়ে নামাজ থেকে বের হয়ে গে। পরে দুইটা সহসেজ দা দিবে এটা হলো নিয়ম মনে করেন দুইটা চেসদা করা ফরজ একটা চেসদা করে যদি পূর্ণ দাডিয়ে যায় তালে এখন কী করবে ফিরে আসবে না নামাজ থাকবে এক্ষেত্রে তার একটা সেসদা হওয়ার কারণে ওই আগের রাকাতটা গণনা থেকে বাদ করে দিতে হবে বাদ করে দিয়ে পরবর্তী রাকাত পূর্ণ করে সে সালাতলা করে সহসেজদা করবে ওয়ান সাজাদ নাম আসুল্লা ফি ইদাসমা উম সাকাত ওকরা বিস্মিকা রাহ মুসলিম এবার সৌসেজদার অধ্যায় শেষ বা আলোচনা শেষ সৌসেজদা বেশি হলে কম হলে সন্ধে হলে সন্ধ কনফার্ম হলে কনফার্ম যদি করতে পারে তাহলে একই মানে কমটা ধরে নিয়ে বেশি এবং সালামের পরে আগে এই আলোচনাগুলি আমাদের হয়েছে এর পরে এখন শুরু হয়ে গেল কোরআন তেলাওয়াতের সাজদা কোরআন মাসিদের মধ্যে কিছু সুরা রয়েছে সুরা হাজে দুইটি বাকি কিছু সুরা ১৪টি বা পনেরোটি সেচদা রয়েছে এই সেচদাগুলি করা সুন্নত তেলাওয়াতের সেচদা সুনত এটা অজীব বা ফরজ নয় যিনি তেলাওয়াত করবেন তিনি যদি সেচদা করেন তাহলে শ্রোতাও সেচদা করবেন আর যিনি তেলাওয়াত করছেন তিনি সেজদা না করেন তাহলে শ্রোতা যারা তারা সেজদা করবেন না এই সেচদার নিয়ম হলো। আল্লাহ আকবর বলে একটা সেজদা করবে আসাদা অজিহাল্লা জি খালাকবে যে দোয়া আছে সেজা কি পড়বে এরপরে সালাম এবং তকবির কিছুই দেওয়া দরকার নেই অর্থাৎ আল্লাহ আকবর বলে সেজদা দেবে সেজদার দেওয়া পরে বাস উঠে যাবে সালামও নাই তকবিরও নেয় এই হলো কোরআন তেলাওয়াতের সেজদা দুই সেজদা দেওয়া দাড়িয়ে তকবির তাহারিমা বাধা এরকম সিস্টেম রাসুসাল্লাহ সাল্লাম থেকে সাব্যস্ত নয় তেলাওয়াতের সেজদা যদি বলছিলাম যিনি তেলাওয়াত করবেন সেজদা দেয় তাহলে শ্রোতাকে দিতে হবে একজন প্রশ্ন করতেছিলেন যে রেডিওতে যখন কোরআন তেলাওয়াত করা হয় আর এক্ষেত্রে যদি তেলাওয়াতের সেচদা চলে আসে তাহলে কি আমরা সেজদা দিব কি না উত্তরে আমরা বলবো যে রেডিও যদি সেজদা দেয় বা টেলিভিশন সেজা দেয় তা আপনারা দেবেন রেডিও তো আর না আমাদেরও তাহলে সেচদা নাই কথাটা বুঝ আসছে জি তাহলে আমরা এই হাদিসে আবহাওয়ার রাজা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সাজাদ নামা আর সাল্লাম রিক মুসলিম আবু হরম বলেন যে আমরা রাসুল্লাহামের সঙ্গে সুরা ইন শে কাকা বিস্মসলিম তাহলে আমরা বুঝতে পারলাম যে সুরা ইন এবং সুরা আলাকে সেজদা রয়েছে আমরা ছোট্ট একটা বিরতির পরে আপনার কাছে পূর্ণ আলোচনা করব এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরহামতুল্লা বাক আমরা বিরতির পূর্বে আলোচনা করতেছিলাম সালাতে যদি ভুল হয়ে যায় তাহলে যদি ফরজ ছুটে যায় তাহলে সেটা পূর্ণ করে সহসে যা হবে আর যদি অজেব ছুটে যায় তাহলে সৌসেজদা দিয়ে তা হয়ে যাবে আর সন্নত বা মুস্তাহাব যদি ছুটে যায় সৌসেজদা দেওয়ার প্রয়োজন নেই বরং সোয়াব থেকে বঞ্চিত হবে কিন্তু তার সালাদ নষ্ট হবে না অপরিপূর্ণ হবে না বা তার সালাদ সঠিক হয়ে যাবে এ বিষয়ে আমরা বেশ কিছু হাদিস আলোচনা করে এসেছি সলাতের ১৪টি ফরজ বা তেরোটি ফরজ সেটা আমরা আলোচনা করেছি সলাতের আটটি ওয়াজিব সেটাও আলোচনা হয়েছে কোনগুলি শূন্য সেটাও আলোচনা হয়েছে আমরা বলবো যে তিনটা কারণে সহসেজা করতে হয় হয় বেশি হয়ে গেছে চারের জায়গায় পাঁচ করে ফেলছেন তিনের জায়গায় চার দুইয়ের জায়গায় তিন অথবা সলাতে কম হয়ে গেছে অথবা সন্দেহ হচ্ছে তিন না চার এই তিনটা কারণে সহসেজা দিতে হবে বা সহ ভুল নামাজে ইচ্ছা করে কেউ ভুল করলে নামাজ বাতিল হয়ে যাবে তবে অনিচ্ছাকৃত যদি ভুল হয়ে যায় তাহলে ফরজের ক্ষেত্রে পূর্ণ করে সহসেজ অজবের ক্ষেত্রে সোহ হলে পূর্ণ হয়ে যাবে সুনত মোস্তাহাবের জন্যে সোহসেজার প্রয়োজন নেই সোহ সালাম ফিরানোর আগে দুইটা সহসেজদা অথবা সালাম ফিরানোর পরে দুইটা সহসেজদা যদি সলাতে কম হয়ে যায় তাহলে সোহেজদা হবে সালাম ফিরার আগে আর যদি সলাতে কোনো কিছু বেশি করে ফেলে তাহলে সালাম ফিরানোর পরে হবে সোহ আর যদি ভুলে যায় সন্দেহ হয় আর এই অবস্থায় যদি से हो एक ही करते सोशा सालामदीन ना मानो कमटा धरे नहीं बीता पूर्ण एक ही ना करते सन्धेर मध्य था कमटा धरे नहीं बकी पूर्ण सेजदा सालाम पर मोट कथा मोड़ रखते हुए सालाम आगे व पर क्या जो दिए दें हो जाए तब जरा इमाम हबें रसुल्लाम समय भूल क्षेत्र आग्रह कर তাদের জন্য জেনে নেওয়াটা উচিত হবে ইমাম সাহেব তিনি জানেন না কীভাবে সহসেজদা করতে হয় কখন আগে কখন পরে এটা তো কখনোই কি কাম্য নয় কিন্তু সাধারণ মানুষ এত বিস্তারিত হয়তো জানার সুযোগ হয় নাই তাদের ব্যাপারটা আমরা ভিন্ন এই জন্যে ওলামা বলেছেন সহসেজদা আগে বা পরে যেটাই করবে হয়ে যাবে সালাম সহসেজদার নিয়মও আমরা আলোচনা করে এসেছি হাদিসের আলোকে যে সালাম ফিরানোর আগে দুইটা আগে দুইটা সহস দিয়ে এরপরে ডানে বামে সালাম ফিরাই দেবে অথবা দুই দিকে সালাম ফিরাই দিয়ে নামাজ থেকে বের হয়ে গিয়ে পরে দুইটা সহসেজ দা দিবে এটা হলো নিয়ম মনে করেন দুইটা ফরজ একটা সেজদা করে যদি পূর্ণ দাঁড়িয়ে যায় তাহলে এখন কি করবে ফিরে আসবে না নামাজ পড়তে থাকবে এক্ষেত্রে তার একটা সেজদা হওয়ার কারণে ওই আগের রাকাতটা গণনা থেকে বাদ করে দিতে হবে বাদ করে দিয়ে পরবর্তী রাকাত পূর্ণ করে সে সালাতলা করে সহসেজদা করবে আলোচনা শেষ সৌসেজদা বেশি হলে কম হলে সন্ধে হলে সন্ধ কনফার্ম হলে কনফার্ম যদি না করতে পারে তাহলে একই মানে কমটা ধরে নিয়ে বেশি এবং সালামের পরে আগে এই আলোচনাগুলি আমাদের হয়েছে এরপরে এখন শুরু হয়ে গেল কোরআন তেলাওয়াতের সেজদা কোরআন মাজিদের মধ্যে কিছু সুরা রয়েছে সুরা হাজে দুইটি বাকি কিছু সুরা ১৪টি বা পনেরোটি সেজদা রয়েছে এই সেচদাগুলি করা সুনত তেলাওয়াতের সেজদা সুনত এটা অজীব বা ফরজ নয় যিনি তেলাওয়াত করবেন তিনি যদি সেজদা করেন তাহলে শ্রোতাও সেজদা করবেন আর যিনি তেলাওয়াত করছেন তিনি সেজদা না করেন তাহলে শ্রোতা যারা তার সেষদা করবেন না এই সেসদার নিয়ম হলো আল্লাহ আকবার বলে একটা সেজদা করবে সাদাজা যা অজিহল্লা জি খালাকবে যে দোয়া আছে সেজা পড়বে এরপরে সালাম এবং তকবির কিছুই দেওয়া দরকার নেই অর্থাৎ আল্লাহ আকবার বলে সেজদা দিবে সেজদার দেওয়া পড়ে বাস উঠে যাবে সালামও নাই তকবিরও নাই এই হলো কোরআন তেলাওহাতের সেজদা দুই সেজদা দেওয়া দাড়িয়ে তকবির তাহারিমা বাধা এরকম সিস্টেম রাসুসাল্লাহ সাল্লাম থেকে সাব্যস্ত নয় তেলাওয়াতের সেজদা যদি বলছিলাম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 সাজাজ নামা আর সুরাহ সাল্লাহ ফি ইম সাকাত রাউ মুসলিম আবু হরার দিল্লা বলেন যে আমরা রাসুল্লাহ সাল্লাহামের সঙ্গে সেজদা করেছি সুরা ইন শেখাকে আর সুরা ইকরা বিস্মা আলাকে রাহ মুসলিম তাহলে এই আমরা বুঝতে পারলাম যে সুরা ইন এবং সুরা আলাকে সেজদা রয়েছে কারণ আবু হেরারা বলেন যে আমি আল্লাহ নবীর সঙ্গে আমরা সেজদা করেছি তাহলে এই দুইটা সুরাতে সেজদা সব হলো হল এ হালসির দাঁড়া তিনি বলেন সুরাজ সদের এটা একেবারে করতেই হবে এমন শেষদা নয় তবে আল্লাহ নবী আলহাল্লামকে আমি সেজদা করতে দেখেছি আমরা বুঝলাম করনন্তা এটাও প্রমাণিত হলো বলেন কাছে আমি আল্লাহ নবীলামাজমে আর এখানে বোখারি মুসলিমের হাদিস জাহেদিন সাবেদ বলেন যে আমি সুরান আজম পড়লাম নবী শেজদা করলেন না আসলে কি দুইটা হাদিসের মধ্যে দ্বন্দ্ব না কারণ এখানে তো জাহেদবিন সাহেদ পাঠকারী তিনি তো শেষদা করেন নাই আর আমরা বলেছি পাটকারী সেজদা করলে শ্রোতার উপরে সেজদা করা লাগবে আর সেচা করলে সেচদা করা লাগবে না কাজেই এই ক্ষেত্রে যেহেতু যাই দু সাাবেদ সেচদা করেন নাই তাই আল্লাহ নব্বী সেজদা করেন নাই তাহলে দুই হালসের মধ্যে কি কোনো দ্বন্দ্ব নেই আমাদের এই পর্বের সময় একই শেষ বিদায়ের আগে দর্শক শ্রোতা আপনাদের জন্যে আমরা দোয়া করি আমরাই যাবৎ যা শুনেছি সে মোতাবেক আমল করতে পারি আলোকে জীবন গড়তে পারিময় জীবন করতে পারি সেই করে পরবর্তী পর্বের দর্শে হাদিসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে